দুর্গা আর ভরে গেছে দেশ নাচগা নার হল্লা নেই কোথা শেষ এই বাবা আর সেই বাবা বাবার নাই কু শেষ বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ ভাই বাবাই বাবাই চেয়ে গেছে সারা বাংলাদেশ। বাবার কাছে না বাবা নাকি কামেল বাবার কাছে মরিদ হয় নামাজ তো বাই পড়ে না বাবা নাকি কামেল পীর নামাজ নাকি লাগে না বাবার কাছে মরিদ হলে পাবে তারা মুক্তি এই আশাতে করে তারা বাবার পায়ে বাবার কাছে মরিদ হলে পাবে তারা মুক্তি এই করে তারা এই বাবা আর সেই বাবা নাই এই বাবা আর সেই বাবা বাবার নাই কুশে এস বাবাই বাবাই চেয়ে গেছে সারা বাংলাদেশ দলগা আর ভরে গেছে দেশ নাচ গান হয়ে হলান এই বাবা আর সেই বাবা বাবার নাই বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ ভাই বাবাই বাবাই গেছে সারা বাংলাদেশ প্রতি বছর জামাই বাবা ওর শে মে এলাম এইখানে তে জমে ভালো ও বৈদ প্রতি বছর জামাই বাবা ওরু শে মে এলাম এইখানে তে জমে ভালো ও বৈদ এলাম নামাজ রুজার খবর নাই সরি গে না ভাই নামাজ ভাই তাদের নাকি আবার বাবার সাদের মারি এই বাবা আর সেই বাবা বাবার নাই কুশেষ বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ ভাই এই বাবা আর সেই বাবা বাবার নাই কুশেষ বাবাই বাবাই চেয়ে গেচে সারা বাংলাদেশ দর্গা আর রো সেতে ভরে গেচে দেশ নাচ গান আর হয় হল্লা নেই কোথা আর শেষ এই বাবা আর সেই বাবা বাবার নাই কুশেষ বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ ভাই বাবাই বাবাই চেয়ে গেছে সারা বাংলাদেশ बेईमानी कपिर घुर् बाचन मिथ्ये घूरचे तारा भंड पीड़े कहामानी और कपिर है घुड़चे बाबार पीछन मिथ्ये घूरचे तारा भंड पीड़े कहा বর্তমানের মানুষ যেন কেন এত ভুকাম বর্তমানের মানুষ যেন কেন এত ভুকাম নইলে তারা খাচ্ছে কেন রাতে নইলে তারা খাচ্ছে কেন রাতে দিন এই বাবা আর সেই বাবা বাবার নাই কুশেষ বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ ভাই এই বাবা আর সেই বাবা বাবার নাই খুশেষ বাবাই বাবাই চাই গেছে সারা বাংলাদেশ দুর্গা আর সে ভরে গেছে দেশ নাচ গানার হই হোলা নেই কোথাহার শেষ দরগা আর রু ভরে গেছে দেশ নাচ গানার হই হোলা নেই কোথাহার শেষ এই বাবা আর সেই বাবা বাবার নাই কেশেস বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ ভাই বাবাই বাবাই চেয়ে গেছে সারা বাংলাদেশ ভাই বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ ভাই বাবাই বাবাই চেয়ে গেছে সারা বাংলাদেশ ভাই বাবাই